আসসালামু আলাইকুম আলহামদুলিলোতা আমরা আগেকার মতো আবারও ফতোয়া আরকান ইসলামের থেকে কিছু অংশ অনুবাদ করার চেষ্টা করছি আজকের পর্বে যা থাকবে সেটা হচ্ছে এখলাস সম্পর্কীয় যে এখলাসের অর্থ কী এবং যদি কোনো ব্যক্তি এবাদতের পাশাপাশি এবাদতের মাধ্যমে অন্য কোনো জিনিস চায় তাহলে তার এখলাসে কোনো ঘাটতি আসবে কিনা হ্যাঁ এই প্রশ্নটা শেখ মুহাম্মদ মিস আকবাহিমিন রাহিমহল্লার কাছে উপস্থাপন করা হয়েছিল তখন তিনি উত্তর দিচ্ছেন যে উত্তর হচ্ছে যে এখলাস মানে কি এটা প্রথমে বুঝতে হবে এখলাস মানে হচ্ছে যে কোনো ব্যক্তি তার এবাদতের মাধ্যমে একমাত্র আল্লাহর নৈকুট অর্জনের ইচ্ছা করবে जान्न पवार इच्छा कर खलास हाँ जो व्यक्ति एर पास एख्लस कथा तो बोलने व्यक्ति जोधतर पशापि अन्न्य चायगुलो छड़ा मैं आल्ला नईकट्ट और जानन योड़ा जो अच्छू चाय तर चावार मध्य अपन धरन रहे तीन भागे भागते चावार धरन की फिर प्रथम छाक चाहे मानुषा करुक इच्छार कारण नष्ट हो जाए सामिल शर्क बाटे कारण से आल्ला नैकट्य चाय बरम मध्यमे से आल्ला छड़ा कारण नैकट्य चे मानुषा चे আর এই ব্যাপারে হজরতাবুব একটি হাদিস রয়েছে ও মুখাপি যে অন্যান্য যারা শরীর আছে তাদের যেরকম সিরিকের মুখাপুখি থাকে তারা সবচেয়ে সর্বাধিক এবং একেবারেই সিরিকের প্রতি একবারে আল্লাহর প্রয়োজন নেই এবং সেটার প্রতি মুখাপেক্ষে নন হ্যাঁ এবং তিনি বলছেন যে যেই ব্যক্তি কোন আমল করবে যেটার মধ্যে আমার অন্যকে শরিক করবে আমি তাকেও প্রত্যাখ্যান করি এবং তার সিপিকেও প্রত্যাখ্যান করি মানে কোন কোনোটার আমি গুরুত্ব দেই। না অন্য কারোর নৈকুট অর্জন করার ইচ্ছা করে বা অন্য কারোর প্রশংসার ইচ্ছা করে তাইলে আমল বরবাদ হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে সে এবাদতের মাধ্যমে দুনিয়ার কোনো লাভ যাচ্ছে যেমন কোন নেতৃত্ব कुनु अधवा कुनु तार कुनु को पद मरदा अथवा इच्छा को आल्ला नैकट्य अर्जन करना यार नष्ट कर देवे आल्ला नैकुट से पाबेना <تصفيق> الله جلال شانا يجيب على سوريا ودرب ونوتك أشهروا نمبر آية المندي اللبن من كان يريد الحياة الدنيا وزيرتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخصون أولئك الذين ليس لهم في الآخرة إلا الناظر وحبت ما صرعوا فيها وباطل مما كانوا يعملون الله جلال شانا قال شن যে যে ব্যক্তি দুনিয়ার জীবন চায় এবং দুনিয়ার চারটি চায় আমি তাদেরকে নিমা আমি আর ওমফি হা যে দুনিয়াতে তাদের আমলের প্রতিদান দিয়ে দিব ওসুন এবং তাতে আমি কমতি করবো না এবং তাদের আমলটাও বাতিল হয়ে যাবে এই তাইলে দুইটা প্রকারের মধ্যে আমলটা নষ্ট হ্যাঁ এটা এখন মধ্যে পার্থক্য আমাদের বোঝা দরকার যে পার্থক্য কি মধ্যে পার্থক্য এসে প্রথমটার মধ্যে সে মানে এ বাদতের মাধ্যমে মানুষের প্রশংসা চেয়েছিল আর দ্বিতীয়টার মধ্যে সে আপনার মানুষের প্রশংসা চায়নি মানুষের প্রশংসা তার মাথার মধ্যে নেই বরং তার মাথার মধ্যে আছে অন্য কিছু যেমন পদমর্যাদা অন্যান্য কিছু দুইটার মধ্যে অবশ্যই বেশ কম রয়েছে অনেকে দনুটাকে সমান মনে করতে পারেন এখন আরেকটা ভাগ আছে যে অন্য কিছু চাওয়ার ক্ষেত্রে যে সে মাধ্যমে আল্লাহর নই করতে চায় दुनिया किस लाभ चाहिए जेमन एक जो व्यक्ति जो पवित्रता अर्जन करते जाए तक से जुदी मानी एर माध्यम आल्ला सन्तुटिओ चाय पशाशी निजे शर केतेज करा निजे शर के परिष्कार यगल जदि मन मध्य था एक दुनिया लाभ एख्रत लाभ एरक नामज पढ़ते गाँ आल्ला सन्तुष्टि चाय पशाशी शर एक व्यायाम हलो শরীরে একটু নাড়াচাড়া হলো সেটাও চাইলো অথবা ভাবে রোজার ক্ষেত্রে সে আল্লাহ নৈকট্য চাইল আল্লাহ সন্তুষ্টি চাইলো পাশাপাশি শরীরকে একটু হালকা করার চিন্তা মাথায় ঢুকল হম এবং নিজের শরীরে যে বাড়তি আপনার মেধাসে সেগুলো ঝরিয়ে নেওয়ার চিন্তা মাথা মেধে ঢুকলো এরকম এরকম ভাবে হজের ক্ষেত্রে যে আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য পাশাপাশি সে হজের এলাকাগুলো দেখলো হাজিদেরকে দেখলো এখন কথা হচ্ছে যে এটা কি করে না হয়েছে হ্যাঁ তখন এটা কি মধ্যে ঘাটতি করবে কিনা সেটা নিয়ে কথা এখন এই কথার মধ্যে আমাদের দেখতে হবে যে তার আসলে দুইটাই তো নিয়তের মধ্যে আছে তো সুতরাং কোনটা মানে অগ্রাধিকার বেশি মানে কোনটাকে সে অগ্রা দিয়েছে যদি অগ্রাধিক দিয়ে থাকে আল্লাহ নৈকুট সর্বাধিক অগ্রাধিকার দিয়ে থাকে তাহলে তার মানে সবের মধ্যে আপনার পরিপূর্ণতা থাকবে না সবের মধ্যে একটু ঘাটতি আসবে কিন্তু তার হ্যাঁ সব আপনার পাবে সব থেকে মিস যাবে কারণ তার আসল বেশিরভাগ চিন্তা হচ্ছে আল্লাহর অর্জন করা হ্যাঁ সুতরাং দুনিয়ার কিছু সাথে থাকার কারণে ওই সাবে ঘাটতি আসবে কিন্তু তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে না সে পাপি হবে না এই জন্য কারণ আল্লাহ আপনার অসুবিধা নেই যদি তোমরা হজের মাধ্যমে দুনিয়ার কোনো আপনার আল্লাহর পক্ষ থেকে কোন রিজিকের সন্ধান করো যে হজের মৌসুমে গিয়ে হজ করলে পাশাপাশি কোন ব্যবসা যে চিন্তা নিয়ে যে আল্লাহর যে রিজিকের ব্যবস্থা করছেন সেটাও করলে তাই সুযোগ দেওয়া হয়েছে এই কারণে যদি আসল মূল উদ্দেশ্য থাকে যে আল্লাহকে খুশি করা পাশাপাশি অন্যটাও মানে সামান্যভাবে থাকে মানে এটা আসলে অগ্রাধিকার পায় না তাই এরকম হইলে আপনার পরিপূর্ণ স্বভাবে ঘটতে আসবে কিন্তু মৌলিক স্বভাবটা সে পেয়ে যাবে আর যদি এর বিপরীতটা হয় অর্থাৎ দুনিয়ার বা অঙ্গ প্রত্যঙ্গে পরিষ্কার করা হম আর অন্যটা হচ্ছে একবারে ক্ষীণ চিন্তা যা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তাইলে তার কোনো পরকালে স্বভাব মিলবে না দুনিয়াতে যা সেটাই হ্যাঁ যে সে শরীরটা হলো परिचन्न हल्ई पाइल कारण्लाइटन अग्राधिकार भारत चिंता छाने पावे चिंत नहीं पा क्या यम व्यक्तर आशंका आपराधी पापी चिंतार कारण कारण बद चाहते अपनारहत् एक क्च সেই মহৎ কাজকে সে নিচু মানের দুনিয়া অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেছে সুতরাং তার অবস্থা এমন হবে যে আল্লাহ সুরে তো আবার আল্লাহ বলেন যে তাদের মনে কি এমন রয়েছে যে যারা মুনাফিক তাদের কথা বলছিল যে মাইয়াল মিজুকাদ যে আপনাকে তিরস্কার করবে সৎ সৎকার ক্ষেত্রে হ্যাঁ আপনার বিরুদ্ধে কথা বলি করবে যদি তাদেরকে না একজন ব্যক্তি এসে বললেন হে আল্লাহ রসুন যে একজন ব্যক্তি জেহাদের ইচ্ছা করতেছে এবং সে জেহাদের মাধ্যমে দুনিয়ার কিছু লাভ লোকসানের চিন্তা তার মাথায় ঢুকেছে তুই জাহাদ করতে যাচ্ছে কিন্তু উদ্দেশ্য কি তার কোনো সব নেই কারণ এর উদ্দেশ্য কিন্তু আপনার দুনিয়া কমাইটাই আসল এবং বখারি মুসলিম আরেকটা আদি সে মধ্যে হজরতহর এবং খতাবাদ তিনি বলেন যে বলেন যেমন কায়নাত হিজরত হুহনি দুনিয়াও সে বোহা আবরাত হিজরত হুহিলা মা হাজার বলছেন যে ব্যক্তির হিজরত হবে দুনিয়ার জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য তাহলে তার হিজরত জেটার জন্য সে করেছে সেটাই আল্লাহর জন্য হিজরত এটা গণনা করা হবে না हाया। जी जी हावे। हाया। और आपनार दुनिया हासिल नियटर दोनोटा पासपाशी आज समान बाढ़ते से चिंता करें समान भाव चिंता कर चिंतार विषय सब चाहती गुरुत्वपूर्ण कथा तर सब हमें এটা হচ্ছে কাছে কাছাকাছি মত হ্যাঁ যেমন কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে অন্যের জন্য কাজ করে ফেলে তাইলে সুতরাং বিধান আসবে না কারণে তার সব এখানেও নষ্ট হয়ে যাবে তার সব পাবে না এই যে প্রকারটা বললাম এবং তার আগের প্রকার দুটার মধ্যে কিন্তু ব্যাস কম আগের প্রকার আপনার যে সে পাশাপাশি দুনিয়া কামানোর ফিকির হ্যাঁ আসলে তার কারণে এক নয় এখন কেউ বলতে পারে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কি কেউ বলতে পারে যে আমি কিভাবে বুঝবো যে আমার যে আবাদতের ফিকিরটা বেশি অগ্রাধিকার পেয়েছে নাকি আপনার দুনিয়ার ফিকিটটা অগ্রাধিকার পেয়েছে যেটা আগের যেটা অগ্রাধিকার পাবে সেটা হিসাব হবে যে এখন একজন বলতে পারে আমি কিভাবে যে এটার ব্যাপারে চিন্তা হবে যদি আপনার যদি আখড়াতের ফিকেটটা বেশি অগ্রাধিকার পায় তাই দুনিয়ার দিকে চিন্তা করবে না যেটা এটা হইলে হইলো না হইলো না হইল এরকম চিন্তা আসলে বুঝে গেল যে আপনার আখড়াতের ফিকিটটা বেশি আর যদি মনে করলেন আল্লাহ খুশি হইলো না হইলো আমার দুনিয়াটাই কমার উদ্দেশ্য তাইলে কিন্তু আপনার আগের হাতে সব মিলবে না এটা হচ্ছে কথা যাই হোক এখন কথা হলো যে নিয়তটা হইতে অন্তরের ব্যাপার এটা হচ্ছে খুবই খতরনাক একটি বিষয় হুম খুবই ভয়ঙ্কর একটি বিষয় এই নিয়তের কারণে একজন মানুষ সিদ্দিকিনের পর্যায়ে পৌঁছে যেতে পারে কখনো সে আশপাশ সাবলিনে চলে যেতে পারে নিহতের বিভ্রান্তির কারণে এই কারণে কোনো এক সালে একজন বলেছিলেন যে মা জাহ সি আল আশাই ম জাহ এখলাস যে আমি এখলাস অর্জনের ক্ষেত্রে সবচেয়েতে বেশি কষ্ট আপনি পরিশ্রম করেছি এরকম কোনো পরিশ্রম আর কোনো ক্ষেত্রে করিনি তাই একলাসকে সঠিক পর্যায়ে রাখা সেটা একটা কঠিন বিষয় সেটা নিয়ে আপনার পরিশ্রম করতে হবে নিজেকে চাক দিতে হবে এবং সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে না হলে সবকে কিন্তু নষ্ট হয়ে যাবে এই কারণে একলাসের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ সেটার আমরা এই খেয়ালা খেয়াল দিবো আল্লাহ সেন আমাদেরকে সেই খেয়াল রাখা দান করুন অপেক্ষায় থাকুন এরপরে আরেকটি পর্বে আমরা আসতেছি ওসলনবীনা মহমদ ওলি ওসময়